আনাস ইবনু শিরিন রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমার রাজিয়াল্লাহ তাল্লাহুকে বললাম ফজরের পূর্বের দু রাকাতে আমি কিরাত দীর্ঘ করব কিনা। এ সম্পর্কে আপনার অভিমত কী তিনি বললেন নাবী সাল্লাহ আলিয়া সাল্লাম রাতে দু দু রাকাত করে সালাত আদায় করতেন এবং এক রাকাত বেতের আদায় করতেন অতপর ফজরের সালাতের পূর্বে তিনি দু রাকাত এমনভাবে আদায় করতেন যেন ইকামতের শব্দ তার কানে আসছে রাবি হাম্মাদ রহমাতুল্লা আলাহী বলেন অর্থাৎ তাড়াতাড়ি